তুমি তোমার স্ত্রী হারিয়েছ তুম থেকে ক্ষতিগ্রস্ত হয়েছ কিন্তু এত কিছুর পরেও হাজারো প্রতিবন্ধকতার মাঝেও তুমি তোমার দিনের উপর অটল অবিচল থেকেছ তাহলে মনে রাখবে এই সকল ক্ষতিগ্রস্ততার মাঝেও তুমি সফল হয়েছ তুমি লাভবান হয়েছ আর তুমি যদি যাও তাহলে মনে রাখবে কালামে মাজিদের সাত করছেন ফমা ফাজ যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই চূড়ান্ত সফলতা লাভ করবে সুতরাং তুমি চূড়ান্ত সফলতা তখনই লাভ করবে যখন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতর তুমি তোমার প্রথম পা ফেলবে আর যখনই তুমি জান্ প্রবেশ করবে তখন তোমার সকল প্রকার দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা সবকিছু জান্নাতে প্রবেশ করেছ যেখানে তুমি আল্লাহর নিয়ামত উপভোগ করবে চির প্রশান্তিতে করবে যেখানে তুমি তোমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করবে মোহাম্মদ সাল্ল আলহ্লাম ও তার সাথীদের সাথে সাক্ষাৎ করবে সকলের সাথে পর আল্লাহ তালা সকল জান্নাতিদের এক জায়গায় সমবেত করবেন সেখানে তিনি তোমাকে লক্ষ্য করে বলবেন আবাদা ফিমিকাদা ফি মাকা কাদা হে আমার বান্দা হে আমার প্রতিপালক হ্যাঁ আমার সেই গুনটির কথা স্মরণ আছে কিন্তু আপনি কি আমার সেই গুনটিকে ক্ষমা করে দেননি তখন আল্লাহ তালা জবাব দিবেন বালা বিতুকা জান্নাতি হ্যাঁ আমি তোমাকে তোমার ক্ষমা করে তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে আমার জান্নাতে প্রবেশ করিয়েছি প্রিয় ভাই বোন আল্লাহ তালা যদি অনুগ্রহ করে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করান তাহলে এর চেয়ে বড় নেয়ামত এর চেয়ে বড় সৌভাগ্য আর কে হতে পারে তুমি তোমার প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে তুমি তোমার প্রতিপালকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে জান্নাতের কোনো এক অবিস্মরণীয় মুহূর্তে কোনো এক জুমার দিনে ফিরেজ তারা সকল জান্নাতিদের ডেকে ডেকে এক স্থানে সমবেত করবে সাড়া দিয়ে জান্নাতি নারী পুরুষ সকলেই করবে এটি হচ্ছে এমন এক আওয়াজ যে আওয়াজ কোনো মানুষ কখনো শুনেনি যে আওয়াজের অনুরূপ আওয়াজ পায় না এটা হচ্ছে মহান প্রতিপালকের অভিবাদনের আওয়াজ আল্লাহ তালা সকল জান্নাতিদের লক্ষ্য করে বলবেন ইয়া আফলাল জান্না আফলাল জন্সালামালাইকুম হে জান্নাতের অধিবাসীরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক সকলাতিরা এই সালামের জবাব দেওয়ার মতো তারা সম্মিলিত আপনি তো সালাম শান্তি তো আপনার পক্ষ থেকেই বর্ষিত হয় আপনি বরকতময় হে মহিমা ও সম্মানের অধিকারী এরপর আল্লাহ তালা জান্নাতিদের ডাক দিয়ে বলবেন ইয়াহ আহ্লাল হাল তু দু নজিদ হে জান্নাতের অধিবাসীরা তোমরা আমার থেকে অতিরিক্ত আর কি চাও তখন তারা জবাবে বলবে আমা নুরি দু রানা আলম তু বৈদুহানা আলম তুদ খিল্নাল জন্না কতনার জিনা মিনান্নার হে আমাদের প্রতিপালক আমরা অতিরিক্ত কি চাবো আপনি তো আমাদের মুক্ত করে জান্নাতে এখন আমাদের কাছে সব আছে এখানে কোন দুশ্চিন্তা নেই এখানে কোনো কষ্ট নেই যখন যা চাই আমরা তাই পাই এখানে সুখ আর সুখ অনাবিল শান্তি আর প্রশান্তি হে আমাদের প্রতিপালক এত কিছু পাওয়ার পরও আমরা আপনার কাছে অতিরিক্ত কি আশা করতে পারি তখন আল্লাহ তারা বলবেন বুঝেছি তোমরা সব পেয়েছ কিন্তু আমার কাছে যা আবেদন করবে আমি তোমাদেরকে তাই দিব আমি তোমাদের সকল চাহিদাগুলো পূরণ করব। অতপর সকল জান্নাতিরা পরামর্শ করে আল্লাহর কাছে একটি বিষয়ে চাওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করবে এটি হচ্ছে এমন এক চাওয়া পাওয়া যার জন্য মুমিন বান্দারা দিনের পর দিন অপেক্ষা করেছে রাতের পর রাত মহান প্রতিপালকের সামনে শেষদাবনত অবস্থায় প্রন্দন করেছে যে চাওয়া পাওয়ার জন্য নেককার বান্দারা সকল প্রকার অশ্লীলতা ও অপকর্ম থেকে বিরত থেকেছে এটি হচ্ছে জান্নাতে মুমিনদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়ার সাথে জান্নাতের অন্যান্য নেয়ামত গুলোর কোন তুলনাই হয় না আর জান্নাতিদের এই বিশেষ চাওয়া পাওয়াটি হচ্ছে মহান প্রতিপালক পর্দাটিকে সরিয়ে দিন আমরা সরাসরি আপনাকে দেখতে চাই আমরা চাই আমাদের চক্ষুদয় আপনার দর্শন লাভে পরিতৃপ্ত হোক রাসুল সাল আলিহাল্লাম বলেন অতপুর আল্লাহ তালা তার চেহারার সামনে থেকে নূরের পর্দাটিকে আমি সেই বিষয়টি নিয়ে কল্পনা করছি আল্লাহ তালাকে দেখা মাত্রই তোমার চেহারা আলোকিত হয়ে যাবে তুমি আনন্দের হাসি আসতে থাকবে তুমি সেই মহান প্রতিপালকের চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকবে আল্লাহ তালা হচ্ছেন সেই মহান সত্তা যার অনুরূপ কোনো কিছুই নেই পৃথিবীতে কাকুতি মিনতি করতে যাকে এক পরকালে দেখার জন্য বেকুন হয়ে থাকতে যার জন্য নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়ে কালেমার পতাকাকে বুলন্দ করতে আজকে তুমি সেই মহান প্রতিপালকের সামনে উপবিষ্ট হয়ে আছো হুয়া তালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার সেই মনোমুগ্ধকর মুহূর্তটা কতই না চমৎকার হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হে আল্লাহ আমাদের কৈ লোকদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি আপনার দিদার লাভে ধন্য করবেন হে আল্লাহ আমাদের কৈ লোকদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সাক্ষাৎ লাভে ধন্য হবে যাদের চোখগুলো আপনার দর্শন লাভে ধন্য হবে যাদের চোখগুলো আপনার দর্শন লাভে পরিতৃপ্ত হবে